أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع أيها المطر أحب الوفاء بشد تصور أحب الوفي উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবি আহমনুল জাম হল্লাহ তালানহের জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আহমিবুল জামহ তিনি ছিলেন জাহিলি যুগে ইয়াসিবের একজন বিখ্যাত নেতা বন্যু সালামা গোত্রের সর্দার এবং মদিনার অন্যতম দানবীর ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব জাহিলি যুগে বড় বড় নেতার বৈশিষ্ট্য ছিল এই যে তারা প্রত্যেকে নিজ বাড়িতে নিজের জন্য একটি আলাদা দেবী মূর্তি রাখত সকাল বিকাল তার আশীর্বাদ নেওয়া বিভিন্ন মৌসুমে তার নামে পশু বলি দেয়া এবং বিপদ আপদে পড়লে তার কাছে মুক্তি চাওয়ার উদ্দেশ্যে আমর ইবনুল জামুহের দেবী মূর্তিটির নাম ছিল মানাত যা তৈরি করেছিলেন দামি ও উত্তম কাঠ দিয়ে এই দেবীর জন্য তিনি ছিলেন খুব উদারহস্ত তিনি নিজেই এই দেবী মানাতের বিশেষ যত্ন নিতেন রক্ষণাবেক্ষণ করতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন তেল চন্দন আতর সুগন্ধি দিয়ে তার আশেপাশে এক আধ্যাত্মিক পরিবেশ বানিয়ে রাখতেন তখন আমর জীবনের সার বসন্ত অতিক্রম করছিলেন যখন ইসলামের দাওয়াত পেয়ে প্রথম সুসংবাদবাহী মুসা ইবনি ওমায় রাজি আল্লাহ তালানহুর হাতে ইয়াসটিবের বাড়িঘরগুলো একটি একটি করে ইমানের আলোতে জ্বলে উঠতে শুরু করেছিল তার হাতে ইমান গ্রহণ করেছিলেন আমর ইবনুলোহের তিন গ্রহণের বিষয়ে কিছুই জানতেন না আমর ইবনুল জামোহের স্ত্রী হিন্দ ভাবছিলেন ইয়াসরিবের বেশিরভাগ মানুষই ইসলাম গ্রহণ করে নিয়েছেন এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্য থেকে তার স্বামী এবং অল্প কয়েকজন ছাড়া কেউ সিরকের উপর অটল থাকেনি তিনি স্বামীকে মহাব্বত করতেন শ্রদ্ধাও করতেন ফলে তার মধ্যে আশঙ্কা জাগত যে তিনি যদি ইমান গ্রহণ না করে কুফরের উপরেই মৃত্যুবরণ করেন তাহলে তো নির্ঘাত জাহান্ন ছাড়া আর কোন উপায় থাকবে না একই সময়ে আমর ইবনুল জামহ মনে মনে আশঙ্কা করছিলেন নিজের পুত্রদের ধর্মোচ্চ্যুতি নিয়ে তার আশঙ্কা হচ্ছিল যে তারা হয়তো বাপদাদার ধর্ম ছেড়ে এই দায়ী মুসাবিবনে ওমায়ের অনুসরণ শুরু করে দিবে তিনি অল্প সময়ের মধ্যেই বহু মানুষকে নিজ ধর্ম থেকে বের করে মোহাম্মদের ধর্মে দীক্ষিত করতে সক্ষম হয়েছেন ফলে তিনি স্ত্রীকে ডেকে বললেন হে হিন্দ তোমার পুত্রদের ব্যাপারে একটু সাবধান থেক তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখো তারা যেন এই লোকটি অর্থাৎ মুসাবিব অমায়ের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ায় যতদিন পর্যন্ত আমি তার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নিব ততদিন তুমি একটু বিশেষভাবে সতর্ক থেকো স্ত্রী জবাব দিলেন ঠিক আছে আমি সাবধান থাকব তবে তুমি কি লোকটির দু একটা কথা একটু শুনে দেখবে যা তোমার পুত্র মোয়াজ শুনাই আমর ইবরুল জামো বলে উঠল আরে সর্বনাশী তুই বলিস কি মোয়াজ কি আমার অজান্তেই বিধর্মী হয়ে গেছে ন্যাটকার স্ত্রী স্বামীর কথায় উদ্ভিগ্ন হয়ে বললেন না না তা হবে কেন সে ওই দায়ের দুই একটা মজলিসে হাজির হয়েছিল বলে তার দু কথা ওর মুখাস্ত হয়ে গেছে তিনি বললেন ঠিক আছে ওকে আমার কাছে ডাকো পুত্র এসে হাজির হলে তিনি বললেন ওই লোকটার দু একটা কথা শোনাও তো দেখি সে তখন মধুর সুরে সুরায় ফাতে শুনালো। আমর ইবনুল জামহ বললেন কি দারুণ কথা কি চমৎকার আর মধুময় কথা আহা কি তাৎপর্যপূর্ণ বাণী তার সব কথাই কি এরকম মোয়াজ বললেন বাবা এর চাইতেও চমৎকার তার অন্যান্য কথা পিতার ভাবান্তর ও কমলতার আভাস পেয়ে পুত্র বলল বাবা তুমি কি তার কাছে বায়াত নিবে তোমার কৌমের প্রায় সকলেই ইতিমধ্যে বায়াত নিয়ে ফেলেছে বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন আমি আগে দেবী মানাতের সঙ্গে পরামর্শ করে দেখব সে কি বলে তারপর যা করার করব মুআ সুযোগ বুঝে বলে বসল সে কি বলবে বাবা ওর কি কোনো ক্ষমতা আছে না কিছু বলার না শোনার না ভাবার কোনো কিছুরই ক্ষমতা নেই তার কাঠের মূর্তি মাত্র বৃদ্ধ এবার রাগের সঙ্গে বললেন বললাম না তোমাকে ওর পরামর্শ ছাড়া আমি কোন সিদ্ধান্ত নেব না আমর ইবনুল জামোহ চলে গেলেন দেবী মানাতের মন্দিরে জাহিলি যুগের প্রথামতে তারা যখন দেবীদের সঙ্গে পরামর্শ করতে চাইতেন তার পেছনে বসাতেন কোন বৃদ্ধাকে পূজারীরা যে উপদেশ বা পরামর্শ চাইত তাদের ধারণা মতে দেবতারা সেই উপদেশ বা পরামর্শ বৃদ্ধার অন্তরে উদয় করে দিত যা বৃদ্ধা নিজের ভাষায় পূজারীকে শুনিয়ে দিত একই নিয়মে আমর আমরিবুল জমন দেবী মানাতের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এক বৃদ্ধাকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে গেলেন দেবীর সম্মুখে নিজের ভীষণ ঘোড়া লম্বা করে বিছিয়ে সুস্থ পায়ের উপর পূর্ণ দেহের ভর দিয়ে অত্যন্ত কষ্টে বিনয়ের সঙ্গে দাঁড়ালেন ইনিয়ে বিনিয়ে মানাতের নানা রকমের প্রশংসা করে নিজের উদ্দেশ্য তুলে ধরলেন হে মানাত সন্দেহ নেই ইতিমধ্যে তুমি জেনে গেছ যে এই আহ্বানকারী লোকটি যে মক্কা থেকে এসেছে সে তুমি ছাড়া আর কারোর ক্ষতি করতে আসেনি সে শুধু আমাকে তোমার পূজা থেকে নিবৃত্ত রাখার জন্য এসেছে আমি তার অতি উত্তম ও চমৎকার কথা শোনার পরও তোমার সঙ্গে পরামর্শ না করে তার হাতে দিতে পছন্দ করিনি অতএব তুমি এই বিষয়ে আমাকে সঠিক দিক দাও কোন জবাবই মানাতের কাছ থেকে এল না বিদ্যামিলা নীরবেন আমর ইবরুল জামাহ বললেন হে মানাত সম্ভবত তুমি আমার উপর রাগ করেছ এরপর আমি আর এমন কিছুই করব না যাতে তুমি কষ্ট পাও আমার তাড়াহুড়া নেই তোমাকে কয়েক দিনের সুযোগ দিচ্ছি তোমার রাগ পড়ে যাক তারপর আবার পরামর্শ করব আমর ইবুল জামোহের পুত্ররা দেবী মানাতের সঙ্গে তাদের পিতার সম্পর্কের গভীরতার কথা জানত যুগ যুগান্তরের পূজা ও ভক্তিশ্রদ্ধার বদৌলতে পিতার বিশ্বাসের অংশে পরিণত হয়েছে তবে তাদের উপলব্ধিতে এটাও ধরা পড়েছিল যে পিতার অন্তরে দেবীর জন্য বদ্ধমূল ভক্তি শ্রদ্ধার স্থানটি সন্দেহ ও দদুল্যমনতার ঝাপটায় দুলতে শুরু করেছে এখন তাদের কর্তব্য হল সেটাকে একেবারে নির্মূল করে দেওয়া কারণ সেটাই তার প্রকৃত ইমান অর্জনের একমাত্র পথ ওই লক্ষ্য স্থির করে আমর ইবনুল জামোহের পুত্ররা তাদের বন্ধু মনে জাবালকে সঙ্গে নিয়ে রাতের বেলায় প্রবেশ করল দেবী মানাতের মন্দিরে দেবীকে তুলে নিয়ে চলে গেল বনু সালামা গোত্রীর নোংরা আবর্জনা ফেলার একটি গর্তের কাছে সেখানে ওই আবর্জনার মধ্যেই দেবীকে নিক্ষেপ করল এবার তারা যার বাড়িতে ফিরে এল তাদের ব্যাপারে কেউ কিছু জানার পূর্বেই সকাল হলে আমর আমরিবুল ধীর পায়ে এগিয়ে গেলেন মন্দিরের দিকে পূজার উদ্দেশ্যে সেখানে দেবী মানাতকে না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন সকলকে গালাগাল দিয়ে বলতে শুরু করলেন তোমরা সব গোল্লায় যাও রাতের অন্ধকারে কে আমার দেবীকে অপহরণ করল এত বড় স্পর্ধাকার কেউ এর দায় দায়িত্ব স্বীকার করল না বাড়ির ভেতরে বাহিরে হন্য হয়ে তিনি খুঁজতে শুরু করলেন রাগে ক্ষোভে ফেটে পড়ার মতো নিজে নিজেই হুমকি ধমকি আর শাসানির বাক্য উচ্চারণ করতে করতে দেবীকে হঠাৎ আবিষ্কার করলেন আবর্জনার গর্তের মধ্যে অপুড় হয়ে পড়ে থাকা দেবীকে তিনি অতি যত্নের সঙ্গে ভক্তি ভরে তুলে এনে গোসল করালেন তেলচন্দন মেখে তাকে আবারও যথাস্থানে প্রতিষ্ঠিত করে আবেগের সঙ্গে বললেন আল্লাহর কসম যদি আমি জানতে পারতাম এমন বিয়াদুবি তোমার সঙ্গে কে করেছে তাহলে আমি অবশ্যই তার সর্বনাশ করে ছাড়তাম দ্বিতীয় রাত সেই তরুণ দল আবারও দেবী মানাথকে অপহরণ করল আগের মতো একইভাবে তারা সালামাগুত্রের আবর্জনার গর্তে নিয়ে দেবী মানাকে নিক্ষেপ করল এবং যথা যথারীতি সকল মানুষের অজ্ঞাত সারে যার বাড়ি চলে গেল সকালে বিদ্যুৎ গিয়ে দেখলেন দেবী যথাস্থানে নেই তিনি খুঁজতে খুঁজতে আবর্জনা ফেলানোর সেই গর্তে গিয়ে দেখলেন দেবী মানাথ আবর্জনা আর মলমূত্র মাখামাখি হয়ে পড়ে আছে তিনি ভীষণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তাকে উঠালেন গোসল করিয়ে সুগন্ধি মেখে আবারও তাকে নিজ স্থানে রেখে দিলেন পুত্ররা দেবী মানাতের সঙ্গে এই কাজ প্রতি রাতেই করতে থাকল আর আমরিবনুল জামুহ একই ভাবে প্রতিদিন সকালে আবর্জনার স্তূপ থেকে তাকে উদ্ধার করে আনতে থাকলেন এভাবেই যেদিন তিনি একেবারে অথিষ্ট হয়ে পড়লেন সেদিন রাতে ঘুমাতে যাবার পূর্বে গেলেন দেবীর মন্দিরে নিজের তরবারি তার গলায় ঝুলিয়ে দিয়ে আবেগের সঙ্গে বললেন হে মানাত আল্লাহর কসম আমি জানি না কে করছে তোমার সঙ্গে এই অপকর্ম তোমার কাছে আজ আমার জন্য কোনো সাহায্য চাচ্ছি না আজ আমার একটাই মিনতি তোমার যদি কোন শক্তি সামর্থ্য থেকে থাকে তাহলে নিজেকে এই দুর্গতি থেকে রক্ষা করো এই যে আমার তর তোমাকে দিয়ে গেলাম এই বলেই তিনি নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলেন যুবকেরা যখন নিশ্চিত হলো যে বৃদ্ধ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তারা ছুটে গেল মূর্তির কাছে তার গর্দান থেকে তর বের করে নিল এবং তাকে বাহিরে বের করে এনে একটি মরা কুকুরের সঙ্গে রশি দিয়ে বাঁধল এবং বনু সালামার সেই আবর্জনার গর্তে নিক্ষেপ করলো যেখানে পেশাব পায়খানা সব ভেসে এসে জমা হতো। সকালে যখন বৃদ্ধের ঘুম ভাঙল এবং দেবীর ঘরে গিয়ে দেখলেন যে আজও দেবী উধাও আবারও তিনি খুঁজতে বের হলেন খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আবর্জনার মধ্যে উপর হয়ে পড়ে আছে মরা একটি কুকুরের সঙ্গে বাধা এবং তার তরবারিটি গলা থেকে খুলে ফেলা হয়েছে এবার তিনি আর মানাতকে তুললেন না সেখানে ফেলে রেখে চলে আসলেন এবং আক্ষেপের সাথে আবৃত্তি করলেন আল্লাহর কসম তুমি যদি সত্যিকারের কোনো মাবুদ হতে। তাহলে মরা কুকুরের সঙ্গে এক রশিতে বাধা অবস্থায় আবর্জনার মধ্যে এভাবে তোমাকে পড়ে থাকতে হতো না এরপর আর বিলম্ব না করে তিনি আল্লাহর দিন ইসলাম কবুল করে নিলেন আমর ইবনুল জামা হরদি আল্লাহ তালানহু ইমানের এমন মিষ্টি স্বাদ পেলেন যা তাকে বিশ্বাস নিয়ে কাটানো অতীতের প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা অনুতাপের আগুনে দগ্ধ করতে ফলে তিনি নতুন দিনের প্রতি ঝুঁকে পড়লেন মন প্রাণ ও দেহের সবকিছু উজাড় করে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের জন্য উৎসর্গ করলেন নিজের জীবন সন্তান ও সম্পদ তার এই মন ও আবেগের কালে অল্প দিনের মধ্যেই দামামা বেজে উঠল আমরিক জামোহরি আল্লাহ তালাহু দেখলেন নিজের তিন পুত্র কিভাবে আল্লাহর দুঃশ্মদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হচ্ছে তিনি দেখলেন তারা আল্লাহর সন্তুষ্টি ও শাহাদের মর্যাদা লাভের আকাঙ্ক্ষায় বেকুল হয়ে সিংহের মতো গর্জে উঠছে ফলে তার ইমানি চেতনা জ্বলে উঠল এবং তিনি চূড়ান্ত সংকল্প করে ফেললেন যে তাদের সঙ্গে তিনিও রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের পতাকা তলে জিহাদের সরিক হবেন কিন্তু তরুণ পুত্ররা একমত হয়ে সিদ্ধান্ত নিল পিতাকে তার সংকল্প থেকে ফিরিয়ে রাখতে হবে কারণ তিনি বয়সের ভারে জীর্ণ একজন অতি বৃদ্ধ মানুষ উপরন্তু তিনি অত্যন্ত খোড়া এক ব্যক্তি আল্লাহ তালা তার ওজোর কবুল করে নিয়েছেন তিনি মাজুর ব্যক্তি এজন্য পুত্ররা তাকে বলল হে পিতা আল্লাহ আপনাকে সেই ঝুঁকিতে ঠেলে দিবেন যা থেকে আল্লাহ আপনাকে অব্যাহতি দিয়েছেন বৃদ্ধ তাদের কথায় ভীষণ রেগে গেলেন এবং রাসুল্লাহ আলী সাল্লামের নিকট গিয়ে পুত্রদের বিরুদ্ধে অভিযোগ করে বললেন হে আল্লাহ নবী আমার এই পুত্ররা খোড়া বলে জিহাদের মর্যাদা থেকে আমাকে বঞ্চিত করতে চায় আল্লাহর কসম আমি আমার এই খোড়া পা নিয়েই শহীদ হয়ে জাননাতে যেতে চাই রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম তার পুত্রদের বললেন তাকে বাধা দিও না হয়তো আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন রাসুলের নির্দেশ মেনে তারা আর পিতার পথ আটকাল না জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় ঘনিয়ে এলে স্ত্রীকে বিদায় ব্যক্তির মতো। এরপর কিবলামুখী হয়ে আসমানের দিকে আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও নিরাশ করে পরিবারের কাছে ফিরত দিও না তিনি চলতে শুরু করলেন তাঁকে বেষ্টন করে রাখল তিন পুত্র এবং সালামা গোত্রের বিরাট একদল মানুষ অহুদের যুদ্ধ যখন প্রচন্ড রূপ নিল মুসলিক বাহিনীর প্রচন্ড আক্রমণে মুসলিম বাহিনী এলোমেলো বিক্ষিপ্ত হয়ে পড়ল রাসুলকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে তারা যখন বিশৃঙ্খল ভাবে এদিক সেদিক ছুটছিল ঠিক সেই চরম মুহূর্তে দেখা গেল আহমর ইবনুল জামো আর পিছনের পুত্র খাল্লাদ তারা দুজনে প্রতিপক্ষ কুরাইশী বাহিনীর বিরুদ্ধে জীবন মরণপণ করে আক্রমণ চালিয়ে যাচ্ছেন সুস্থ পায়ের উপর ভর করে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন ইন্নি লামুস্তা কোন ইলাল জান্ন ইন্নি লামুস্তা কোন ইলাল জান্ন আমি জান্নার চাই আমি জান্ন চাই পিতা ও পুত্র রাসুলের দিকে ছুটে আসা আক্রমণকে প্রতিহত করতে করতে এক সময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে পিতা ও পুত্র উভয় শাহাদাতের নিলেন ওহুদের যুদ্ধ যখন শেষ হল রাসুল্লাহ আলহি ওসাল্লাম এখানে শাহাদাত বরণকারীদের দাফন কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে সাহাবিদের লক্ষ্য করে বললেন শাহিদু سبيل الله إلا جاء يوم القيامة يسيل دماء اللون لون الزعفران والريح كريح المسك এই শহীদদের রক্ত মাখা ক্ষত বিক্ষত দেহগুলো ওইভাবেই দাফন করে দাও কিয়ামতের ময়দানে আমি নিজেই এদের শাহাদাতের ব্যাপারে সাক্ষী হব কোন মুসলিম আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হলে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উত্থিত হবে যে তার সেই আঘাত থেকে রক্ত ঝরতে থাকবে সেই রক্তের রং হবে জাফরানের মতো আর শুভ্রাণ হবে মিসকো আম্বরের মতো তারপর বললেন আমর ইবরুল জামুখকে আবদুল্লাহ ইবনে আমরের সঙ্গে একই কবরে দাফন করো তারা ছিলেন এই দুনিয়ার নির্ভেজা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বতকারী আল্লাহ তালা আমর ইম্ন জামুহ ও বহুদের সকল শহীদদের প্রতি সন্তুষ্ট হন তাদেরকে কবুল করুন তাদের কবরকে কবরিত করুন সম্মানিত উপস্থিতি আমর বৃদ্ধ মানুষ খোড়া পা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে খোড়া পায়ের ওজোর তাকে জিহাদ ও শাহাদাতের ফজিলত থেকে বিরত রাখতে পারেনি তিনি রাসুল সাল্লাসাল্লামের কাছে এসে বলেছেন ইয়া রাসুল আল্লাহ জিহাদে যাওয়া থেকে আমাকে বারণ করবেন না আমি আমার এই খোড়া পা নিয়েই জাননাতে প্রবেশ করতে চাই অথচ আজকে আমরা সুস্থ সবল হওয়া সত্ত্বেও জিহাদের মতো ফজিলতপূর্ণ আমল থেকে বিরত থাকতে চাই শাহাদাতের মৃত্যুকে ভয় পাই আল্লাহ তালা আমাদের সকলকেই আমর ইবুল জামোহ এর মতো শহীদ হিসেবে কবুল করুন আমিন